পাকিস্তানগুলোটা ছিল ওর নাম জদ্দুরহামে ফৌজি ফাউন্ডেশন। তো সেখানে বাংলাদেশ হওয়ার পরে তারা করেছে সেনাকল্যাণ সংস্থা এবং প্রথমে ছোটো ছোটো কিছু ইন্ডাস্ট্রিয়াল ইউনিট অ্যাবানডেন্ট প্রপার্টি তাদেরকে দেওয়া হয়েছিল চারিদিকে সরিয়ে পড়েছে হোটেল ব্যবসা থেকে আরম্ভ করে বিভিন্ন খাতে তারা ছড়িয়ে পড়েছে তাদের বক্তব্য হল যেগুলো তাদের অবসর্ত সেনা কর্মচারী কর্মকর্তাদের কল্যাণের জন্য এগুলো প্রসিস বা তাদের লভ্যাংশ লাভ হয় সেটা তারা ব্যয় করে এখন কতটুকু একটা করা হয় কি সমস্যা হয় ডিটেলসটা আমরা কিছু জানি না বলতে পারবো না কারণ এটা কোনো ট্রান্সপারেন্সি আমরা দেখতে পাই না কোন সময় খবর কাগজে সংবাদপত্রে এটার যে কোনো প্রভিটেন্ট লস অ্যাকাউন্ট ব্যালেন্স শিট এগুলো কোনো সময় প্রকাশ হতে দেখি নাই সেই কারণে আমরা বলতে পারবো না এখান থেকে কতটুকু তাদের লাভ হচ্ছে এবং কল্যাণ পরিবার সেনা কর্মচারীদের কল্যাণের জন্য কতটুকু ব্যয় হচ্ছে এটা বলতে পারবো না তবে একটা জিনিস এখানে উল্লেখ করা যেতে পারে যে তারা যেভাবে ব্যবসা বাণিজ্য एक्सपैंड कर बाढ़ाता कि समस्या हो जा समाज सब व्यवसाय ती एणे एक मैं अने के प्रश्न करतेम बड़ व्यवसा ते हाथ चले ग এটা অ্যাপারেন্টলি আমার কাছে মনে হয় যে একটু বিষদৃশ্য সেনা কর্মচারীদেরকে তাদের কল্যাণের জন্য তাদের পরিবার কল্যাণের জন্য তারা তো এবং সেখানে যদি আপনি যদি কম্পেয়ার করেন বেসামরিক স কর্মচারী যারা রিটায়ার করে অবসরপ্রাপ্ত তাদের জন্য সরকার কি করে সেটা তুলনা করলে তো আপনার খুবই করুণ একটা চিত্র ফুটে উঠবে যেখানে কিছুই করা হয় না প্র্যাকটিক্যালি এমন কিছুই না যেমন আপনার অবসর সরকারি কর্মচারী কল্যাণ সমিতি আছে সেখানে সরকার বছরে এই বছরে দুই কোটি টাকা অনুদান দিয়েছে টোটাল আচ্ছা আর সেখানেও সেনা কল্যাণ সংস্থা বা সেনাদের কল্যাণের জন্য অবসর সেনা কর্মচারীদের জন্য কত টাকা খরচ করে এই সমস্ত প্রতিষ্ঠান তো গড়ে সরকারি আনুকূল্যেই অর্থাৎ আনুকূল্যে গড়ে উঠেছে তারপর তারা ব্যবসা করেছে বড় হয়েছে বা কোনো বন্ধ হয়ে গেছে আবার নতুন করে প্রতিষ্ঠান চালু করা হয়েছে এগুলো কিন্তু স্বচ্ছতার অভাব রয়েছে এটা আমার ধারণা এই যে আপনি বললেন যে কোনো কোন প্রতিষ্ঠান হয়তো বন্ধ হয়ে গেছে সংকটের কারণে আবার নতুন করে চালু করা হয়েছে তো কল্যাণের জন্য যদি কল্যাণমূলক তহবিলের গঠনই যদি উদ্দেশ্য হয়ে থাকে বা কল্যাণমূলক তহবিলকে বাড়ানো যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে বাণিজ্য বা বাণিজ্যিক প্রকল্প হাতে নেওয়ায় মতো বিনিয়োগ সেটাতে তো একটা ঝুঁকি থাকে সেই বিনিয়োগ কতটা বিবেচনা প্রসূত হ্যাঁ ঝুঁকি প্রশ্ন বিবেচনা করলে তো এই ধরনের অবশ্যই এখানে সুবিবেচনা প্রসূত মনে হয় না কারণ যেখানে ঝুঁকি আসে সেখানে এই ধরনের ব্যবসা শোনা সেনাকল্যাণ সংস্থা মতো কল্যাণ ধর্মী প্রতিষ্ঠানের যাওয়াটা ঠিক নয় আমি মনে করি সেখানে অসুবিধা হয়েছে এখন কিন্তু দেখা যাচ্ছে সমস্যা দিকে একটা তো গেল যে যারা অবসরপ্ত সেনা কর্মচারী তাদের কল্যাণের জন্য আপনার এই শুধু প্রতিষ্ঠান করা হয়েছে তারা করছে কোনটা লাভ হচ্ছে কোনটা লোকসান হচ্ছে ধরে নিলে আমার সব লাভই হচ্ছে এবং তাদের কল্যাণের জন্য এই অর্থ ব্যয় করা হচ্ছে কিন্তু এখন সামরিক বাহিনী ডাইরেক্টলি অনেক ব্যবসার মধ্যে জড়িয়ে পড়েছে যেমন মেশিন্যাক্টরি আছে যেমন শিপয়ার্ড রয়েছে এগুলো কিন্তু আমি মনে করি যে ঠিক নয় এটা এটাতে সামরিক বাহিনী তাদের কাজ যেটা সামরিক বাহিনীর যে কাজ আমরা সবাই জানি তাদের কি কাজ এবং সে তার থেকে বেরিয়ে এসে অন্যত যাওয়াটা এটা মোটেই যুক্তিযুক্ত আমি মনে করি না কিন্তু এই সামরিক বাহিনীকে মেশিন টুলস ফ্যাক্টরির দায়িত্ব দেওয়া কিংবা নৌবাহিনীকে শিপিয়ার্ডের দায়িত্ব দ এটা তো তারা জেচে নেয়নি সরকার রাজনৈতিক সরকারই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে ক্ষেত্রে তারা যুক্তি দিতে পারে যে এটা তাদের সাথে নয় সরকার বলেছে রাষ্ট্রের সাথে তারা তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করছে এখন কোন বিবেচনা তাদেরকে দেওয়া হয়েছিল সেখানে রাজনৈতিক বিবেচনা ছিল না আর্থনৈতিক বিবেচনা ছিল সেটা তো ডিটেলস আমরা জানি না তবে যে বিবে দেওয়া হোক না কেন এগুলোতে এগুলো আমি মনে করি ঠিক না যে কাজ সেই ক্ষতিকর থাকা উচিত তার বাইরে যাওয়া তাদের ঠিক নয় অর্থাৎ প্রশিক্ষণ এবং দেশের নিরাপত্তার জন্য যেই প্রস্তুতি তাদের থাকা দরকার সেই প্রস্তুতিতেই মনোযোগ দেওয়া মনোযোগটা তো ডাইভার্ট হয়ে যাচ্ছে তাদের তো কাজ দেশ রক্ষার জন্য অখণ্ড মনোযোগ দিয়ে দেশ রক্ষার কাজ করা সেভাবে প্রশিক্ষণ নেওয়া সেভাবে সবসময় নিজেদেরকে সবলভাবে উপযুক্ত করে রাখা তা বাদ দিয়ে যদি আর্ম ফোর্সের অফিসাররা বা সেনা সৈন্যবাহিনীর লোকজন তারা যদি ব্যবসা বাণিজ্য কর্মী থাকে তাতে ডাইভারশন হয়ে গেল অখন তো নিয়ে দেশ রক্ষা দেশের কাজে তাতে থাকলো না এটা ঠিক নয় তো সেই অর্থে কি তাহলে বলবেন যে সেনা কল্যাণ সংস্থা বা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের যে সমস্ত প্রতিষ্ঠান সেই সমস্ত প্রতিষ্ঠানের খবরদারি করার জন্য যে পরিচালক মণ্ডলী বা ট্রাস্টি বোর্ড সেই সমস্ত ট্রাস্টি বোর্ডেও অ্যাক্টিভ সক্রিয় সেনা সদস্য বা সেনা কর্মকর্তারা যে সময় দেন সেই সময় দেওয়াটা যৌক্তিক নয় আমি সেটাই মনে করি যৌক্তিক না যেটা হলো যে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য সেনা কর্ম কর্মচারীদের জন্য আছে সেনা কল্যাণ সংস্থা সেটাকে চালানো উচিত অবসর্ত কর্মচারী অবসরপ্ত শনিক্রিয়া তারা চালাবে আর আলবি ওয়েলফেয়ার ট্রাস্ট করা যেটা পুরোপুরি মানে সক্রিয় বাহিনীতে যারা আছে সক্রিয় অবস্থার সার্ভিসে আছে তাদেরকে দিয়ে এসব পরিচালনা করা এবং সক্রিয় বাহিনী এই সমস্ত কোনো কমার্শিয়াল ভেঞ্চারে যাওয়াটা এর কোনো মধ্যে নয় আমি মনে করি সমাজ অ্যাজ এ হোল সমাজ থেকে দেখা উচিত এবং সরকারের পক্ষ দেখা উচিত যে ওখানে স্বচ্ছতা আছে কিনা এবং এই যে ডাইভার্শন হয়ে যাচ্ছে আর্মফোর্সের লোকজনকে যে অন্য ধরনের ব্যবসায় কাজ করা হচ্ছে এটা তো আমার মনে হয় অন্য কোনো দেশে ইন্ডিয়াতে আসে কিনা মনে হয় না বা কোনো বড় বড় দেশ যারা আছে সেখানে এ ধরনের কোনো আর্মফোর্সেসকে এ ধরনের কমার্শিয়াল অ্যাক্টিভিটি নিয়ে করা হয়েছে বলে মনে হয় না এটা একমাত্র ইন্দ্রনিশিয়াতে দেখেছি থাইল্যান্ডে দেখেছি পাকিস্তানে বোধ আছে এই ধরনের যেখানে যেখানে যেখানে বেশি অনেক সময় সামরিক শাসন বজায় ছিল বা ডাইরেক্ট সামরিক না হলে ইনডাইরেক্ট সামরিক শাসন ছিল তারাই সে সমস্ত দেশে এ ধরনের একটা সিস্টেম গড়ে উঠেছে অর্থাৎ দুর্বল রাজনৈতিক নেতৃত্ব এবং অতি ক্ষমতাধর সামরিক বাহিনী যেখানে রাজনৈতিক দুর্বল ছিল এবং ক্ষমতাধর সামরিক বাহিনী সেখানে সেসব দেশে আপনি দেখেন সারা প্রীতি ইতিহাস নেই সেখানেই রয়েছে অন্য কোনো দেশে তো এই ধরনের দেখা যায় না स्पष्टतर देखा जा आर्मी वेलफेयर ट्राष्टर जिस समस्त प्रस्तावित प्रकल्प रवसारणिज्यिक बा, प्रकल्प से समस्त प्रकल्प प्रस्तावना के देखा जा सम्य समस्त क्षेत्र व्यासा वणिज्य प्रकल्प हाथे नवर कथा भाव से अथवा प्रक्रियाधीन आतवा इतिमदे शुरू हो गए यत बड़िज्य आकांक्षा क्यों सेंाबी नेतृत्व मध्य देखा जा এটা তো আমি কোন কারণ দেখতে পাচ্ছি যে যে তাদের যে তালিকাটা দেখলাম তাদের ব্যবসা বাণিজ্য করার যে সেক্টরগুলো এমন কোনো সেক্টর নাই সমাজে যেখানে তাদের তাদের ব্যবসা করার আকাঙ্ক্ষা নাই বা হয়তো ব্যবসা প্রক্রিয়া শুরু হয়েছে বা হবে এটা তো একেবারেই আমার মনে হয় যে বেঠিক কাজ হবে অঠিক কাজ হবে সঠিক কাজ হবে না এবং এটাকে বন্ধ করে দেওয়া দরকার আমি মনে করি এতে কিন্তু সৈন্যবাহিনী শুধু ব্যবসা বাণিজ্য করবে সৈন্যবাহিনীর যে কাজ সে তার হবে না এর কোনোমতি হতে পারে না তারা যদি হোটেল চালায় তারা যদি ফ্যাক্টরি করে তারা যদি পাওয়ার হাউস চালায় তারা যদি সিএনজি স্টেশন চালায় এসব পরিচালনা করে পিওরলি কমার্শিয়াল অ্যাক্টিভিটিস তাহলে তাদের দেশ রক্ষার প্রস্তুতি কেমন থাকবে এটা তো আমি বুঝতে পারি না তো রাজনৈতিক নেতৃত্ব বা সুশীল সমাজের ভূমিকা কি হতে পারে রাজনৈতিক এটাকে পুরোপুরি রিভিউ করা দরকার এবং এটাকে এখানে উদ্যোগকে বন্ধ করার কার্যক্রম গ্রহণ করা উচিত সরাসরি বন্ধ করার কথাই বন্ধ করার কথাই বলছি অবশ্যই সেনাবাহিনী সেনাবাহিনী যে কাজ সারা পৃথিবী যা করে সেন্টে সেটাই করবে অন্য কিছু থাকে ইনভলভ হওয়া উচিত নয় এছাড়া সরকারি অর্থ যদি কোথাও বিনিয়োগ হয় সেটা তো সরকারিভাবে নিরীক্ষার একটা প্রশ্ন রয়েছে আপনি সাবেক প্রধান হিসাব হিসাবে কাজ করেছেন কতটা এগুলোর নিরীক্ষা হয় বা হয় না কেন নিরীক্ষা সামরিক বাহিনীতে নিরীক্ষা হয় মহা হিসাব নির অধীনে একটা ডিফেন্স অডিট প্রতিরক্ষা নিরীক্ষা পরি তার করে থাকে আর কতটুকু করে সেটা প্রশ্ন রয়ে গেছে সেখানে যেহেতু তাদের জনবলের অভাব রয়ে গেছে আমি জানি আমার সময় ছিল বা এখনও আমার ধারণা জনবলের সমস্যা হয়ে গেছে কারণ আনফোর্সেস অনেক এক্সপ্যানশন হয়েছে কিন্তু ওই ডাইরেক্টরে সেরকমভাবে তাদের লোকসংখ্যা তাদের লজিস্টিক সাপোর্ট বাড়ে নাই तो सूतरा से क्षेत्र में तेज़ सीमें पुरोपुरीक्षा क्या करते हमार धारणा तब से बाढ़ाना उचित और जगूलो कमार्शियल एक्टिविटीज डायरेक्टलिर्टफ्रसेेस करीक्षा और जोरदार करा दरकार मन करी तो वो तो एम बंद होचित क्या ठीक नए एवं चले तरीक्षा कार्यक्रम जोरदार करा, कार करा उचित